আইসার রদেল্লাহ তালত বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসেল সাল্লা সাল্লাম রাতে ১৩ রাকাত সালাত আদায় করতেন অতপর সকালে আজান শোনার পর সংক্ষিপ্তভাবে দু রাকাত সালাত আদায় করতেন